বর্তমান সময়ে পৃথিবীর বেশিরভাগ মানুষ ইসলামের নাম জানে এটা সত্য কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলাম আমাদের সময়ে একটি অপরিচিত ধর্মে পরিণত হয়েছে এর কারণ হলো বর্তমান সময়ে মানুষের বিশ্বাস এবং সমাজ ব্যবস্থার সাথে ইসলামের বিশ্বাস এবং মূল্যবোধগুলো যায় না ইসলামকে একটি সেকেলে ধর্ম হিসেবে প্রচার করা হয় বলা হয় ইসলাম একটি মধ্যযুগীয় ধর্ম আধুনিক সময়ে ইসলামের রীতিনীতির কোনো স্থান নেই বর্তমান বাস্তবতায় ইসলাম একটা অচল ধর্ম ইসলামকে আঁকড়ে ধরতে গেলে এই যুগে আমরা পিছিয়ে যাব ইত্যাদি ইত্যাদি সত্যি বলতে কাফিররা নয় বরং অনেক মুসলিমরা এমনটা বিশ্বাস করে পুরো মিডিয়া জুড়ে কখনো সূক্ষ্মভাবে কখনো মোটা দাগে ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে আল্লাহ রুসুসাল্লাই একটি হাদিসে বলেছেন ইসলাম এক সময়ে অপরিচিত হয়ে যাবে অর্থাৎ ইসলাম মানুষের জীবন থেকে এমনভাবে হারিয়ে যাবে যে ইসলামকে আর চেনাই যাবে না যারা ইসলামের কথা বলবে যারা ইসলাম পালন করবে তাদের কথাবার্তা কাজকর্ম বেশভূষা অদ্ভুত মনে হবে ইসলামের প্রথম যুগে এমনটাই হয়েছিল আল্লাহর সাল্লা মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন তখন তারা ছিলেন অপরিচিত স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুসলিমদের সবাই বাঁকা চোখে দেখত হয়ে গেলেন সমাজের পর এরকম একটি অবস্থায় আসলে দিন ইসলামের উপর টিকে থাকা খুবই কঠিন ব্যাপার প্রতিটি মুহূর্তে নিজের পরিচয় নিজের বিশ্বাস নিয়ে খোটা শুনতে কার ভালো লাগবে এজন্য আমরা দেখছি দীর্ঘদিনের সেকুলারাইজেশনের কারণে মুসলিম দেশগুলোর মুসলিমরাও ঠিক মতো ইসলাম পালন করে না ইসলামের প্রতি একটা অনিহা অবিশ্বাস আর সন্দেহ কাজ করতে থাকে ইসলামের বিধি বিধিনিষেধগুলোকে আজব মনে হতে থাকে কারণ মুসলিম সমাজের প্রচলিত রীতিগুলোই এখন অনেক অনইসলামিক। ইসলামিক একজন সাইক বলেছিলেন সমাজে প্রচলিত ব্যবস্থাকে বদলে দেয়া সহজ কথা নয় নৌকায় ঢিল ছুড়লে সবাই কেঁপে ওঠে নবীর রসুল্লাহ তাদের সমাজে ক্ষমতাশীলদের গড়া স্ট্যারাস চ্যালেঞ্জ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন তারা কষ্ট করেছেন তাদের অনুসারীরাও কষ্ট করেছেন কিন্তু সেজন্য তাদেরকে তাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত করা যায়নি আজকের দিনেও ক্ষমতাসীনরা শক্ত আসন গেড়ে বসেছে তাদের মোকাবেলা করার সাহস সবার নেই যদি আপনি একে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে এর জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে যারা এই স্টেরাসকোর বিরোধিতা করে তারা যখন দেখে এই কাজ সহজ নয় তাদের অনেকেই অনিচ্ছুক হয়ে যায় কারণ অনেকের চোখে আজকের পৃথিবীতে স্রোতের বিপরীতে যাওয়াটা হল এক ধরনের পাগলামি সাইখের এক কথা সূত্র ধরে আমরা বলতে পারি হ্যাঁ ইসলাম কারো কার চোখে আজ পাগলামি উন্মাদনা আর গোড়ামি ঠিক যেমনটা ছিল মক্কার সেই সমাজে কাজে আমরা আলোচনা করব স্রোতের বিপরীতে যাওয়া কিছু মানুষের গল্প যারা ইসলামের বিরুদ্ধে কোরাইস্টদের অর্গানাইজড ক্যাম্পেইন দ্বারা প্রতারিত না হয়ে ইসলামের সত্যকে চিনেছেন ইসলাম গ্রহণ করে হয়েছেন অপরিচিত প্রথমেই আবুজর রদিয়াল্লা আনহু গিফারের বাথিঘর ইসলামের ইতিহাসে অনন্য এক নাম আবুজার গিফারি রাজিয়াল আনহু কি ছিল তার ইসলামে আসার কাহিনী ইমা মাহমাদ একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে আবুজার রাজিয়াল আনহু নিজেই তার ইসলাম গ্রহণের কাহিনী আমাদের বর্ণনা করেছেন শোনা যাক তার ভাষ্য আমরা ছেড়ে চলে এলাম আমাদের গিফার শহর ছোট থেকে যেখানে বড় হয়েছি শেষ পর্যন্ত সেই গিফার ছাড়তে বাধ্য হলাম মা আর ভাইকি নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোন গন্তব্যের আশায় গিফারের লোকেরা বড্ড বাড়াবাড়ি করছিল পবিত্র মাসেও তাদের যুদ্ধবিগ্রহ লেগে থাকে আর সরুল হরুমের এই অপমান আর সহ্য করা যায় না আর সরুল হরম হল সেই চার মাস যেগুলোকে আরবের লোকেরা পবিত্র মাস বলে গণ্য করত এই সময় তারা যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকত আরবের সুপ্রতিষ্ঠিত ঐতিহ্য এই চার মাসে কোনো প্রকার হত্যা বা খুনোখুনি করা যাবে না এই চার মাসের মর্যাদা কেউ ক্ষুণ্ণ করবে না তবে গিফারের লোকেরা ব্যতিক্রম লুটপাট হানাহানি করাই তাদের পেশা এসব পবিত্র মাস বা প্রচলিত ধার ধারত না তারা কাফেলা আক্রমণ চুরি হত্যা এগুলোই ছিল তাদের কাজ তাদের অপকর্মের ফলে সারা আরব জুড়ে তাদের দুর্নাম ছড়িয়ে পড়ে ইসলাম গ্রহণের আগেও আবুজার আবুজর রাজহু সগত্রের এই অপরাধপ্রবণ জীবন পছন্দ করতেন না সবার কাছে যা পানিভাত আবুজর আনহুল গিফারের কাছে সেটাই গর্িতা সাথে তার চাচা আবার অন্য গোত্রের সদস্যের ভাষায় চাচা আমাদের প্রতি খুবই দয়ালু এবং যত্নবান ছিলেন কিন্তু তাদের প্রতি চাচার এই বিশেষ যত্ন ও মেহমানদারী বাকি আত্মীয় সহ্য হচ্ছিল না তারা তাদেরকে হিংসা করত একদিন সুযোগ বুঝে আবুজরের চাচার কানে ছেলে দিল বলল আপনি যখন এখানে থাকেন না সেই সুযোগে ভাই আপনার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে আপনার স্ত্রীর ব্যাপারে তার বেশ আগ্রহ। চাচা আগে পিছিয়ে কিছু বিবেচনা না করে সোজা আবুজর ও তার ভাই উনাইসের কাছে হাজির হল তাদেরকে এই সব বিষাক্ত কথা শুনিয়ে ছাড়লেন আবুজার তার চাচার কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন বললেন চাচা আপনার দীর্ঘদিনের যত্নআত্তি আর উত্তম আচরণ সবই আজ বরবাদ হয়ে গেল আপনি কিভাবে পারলেন আমাদের বিরুদ্ধে এমন একটা অভিযোগ আনতে আপনার একটা দয়ার আর কোন মূল্য থাকল না এই বলে তারা শীঘ্রই গোজগাজ করে চাচার বাড়ি ছেড়ে চলে এলেন চাচা আমার কথায় খুব দুঃখ পেলেন ওনার চিন্তা শক্তি ফিরে এলো, উনি এসব কথা তোলার জন্য খুব আফসোস করতে লাগলেন কাপড়ে মুখ ঢেকে খুব কাঁচছিলেন চাচা কিন্তু আমাদের রাগ কমলো না এমন অভিযোগের পর আর থাকা সম্ভব না তাই সবকিছু ছেড়েছুড়ে সেখান থেকে চলে এলাম এরপর আবুজরের পরিবার মক্কার কাছাকাছি একটি অঞ্চলে আশ্রয় নেয় আবুজার বর্ণনা করেন আমার ভাই উনাইস ব্যবসা করার উদ্দেশ্যে মক্কায় যায় সেখানে তার সাথে এক লোকের দেখা হয় সে নিজেকে নবী বলে দাবি করছিল উনাইস ফিরে এসে বলল আমার সাথে আজ এক লোকের সাক্ষাৎ হয়েছে তিনি এক নতুন দিন প্রচার করছেন তিনি একমাত্র আল্লাহর ইবাদত করেন আমি বললাম আরে আমি তো ইতিমধ্যে সকল প্রকার মূর্তি ও দেবদেবীর পূজা বাদ দিয়েছি তিন বছর যাবৎ কেবল এক আল্লাহ তালার ইবাদত করছি আবুজারের মতো মানুষগুলোর ফিত্রাহ ছিল বিশুদ্ধ তাদের জন্মগত স্বভাব ও প্রকৃতি বলে দিত কোনটা সঠিক আর কোনটা ভুল আবুজারকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে তিনি বললেন আল্লাহ আমাকে যেদিকে ফিরে দোয়া করা নির্দেশ দেন আমি সেদিকে ফিরে এই দোয়া করতাম আল্লাহ আমাকে যেভাবে দোয়া করতে বলেন আমি সেভাবে দোয়া করতাম আমি রাত ভর দোয়া করতাম যতক্ষণ না ঘুম এসে আমাকে আচ্ছন্ন করে নেয় এরপর সূর্যের আলোয় আমি ঘুম থেকে জেগে উঠি আবুজর তার ভাইয়ের কাছে জানতে চাইলেন সেই মানুষটি কি শেখান উত্তর উনাইস আবুজারকে ইসলামে কিছু শিক্ষার কথা বললেন তিনি নবীজি সাল্লা সাল্লামের কাছ থেকে সেগুলো শিখেছিলেন এরপর আবুজর তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা লোকেরা তার সম্পর্কে কি বলে আমাকে বলতো লোকেরা বলে যে সে একজন জাদুকর গণক মিথ্যাবাদী না তুমি আমার কৌতূহল মেটাতে পারছো না আমি নিজে যাব তার সাথে দেখা করতে লোকেরা তার ব্যাপারে যা বলে তা এখানে আমরা দেখতে পাচ্ছি আবুজর আনহু মক্কা সিএনএন বা বিবিসির উপর ভরসা করে থাকেননি তিনি নিজে গিয়ে রসুল্লাহ সাল্লাই এর ব্যাপারে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেন আবুজরের বর্ণনায় ফেরা যাক তিনি বলেন আমি মক্কায় পৌঁছে যাকে প্রথমে সামনে পেলাম তাকেই জিজ্ঞেস করে বসলাম তুমি কি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যেতে পারবে কথা নেই বার্তা নেই সেই লোক সচরে চিৎকার করে কুরাইশে জড় করে ফেলল কুরাইশরা এসে আমার উপর অতর্কিত হামলা করে মারতে শুরু করলো। পাথর মুড়ি হাতের কাছে যা আছে তা নিয়ে আমার দিকে ছুড়তে থাকে একসময় আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরল তখন আমার অবস্থা নুসুব আহমারের মতো নুসুব আহমান হল সেই পাথর যার উপর কোরআষা তাদের দেব নামে পশু বলি দিত ফলে পাথরটা লাল হয়ে খেলাম আর জমজমের পানি দিয়ে গায়ের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম এরপর আমি কাবার পাশে গেলাম ইমাম আহমদের বর্ণনায় আছে যে আবুজর রাদিয়াল্লা আনহ সেখানে তিরিশ দিন অবস্থান করেন কেননা তিনি জানতেন না কোথায় রসুলুল্লা সাল্লাই এর দেখা পাওয়া যাবে আবুজার বলেন পুরো সময়টাতে আমার কাছে জমজমের পানি ছাড়া আর কোন খাবার ছিল না খাবার ছাড়া ত্রিশ দিন বেঁচে থাকা সম্ভব কিনা সে কথা আজকে চিকিৎসকরাই ভালো বলতে পারবে তবে মজার ব্যাপার হল আবুজার বলেন সে সময় আমার ওজন বাড়তে থাকে আমার স্বাস্থ্য এত ভালো হয়ে গেল যে আমার পেটে ভাঁজ পড়ে যায় একদিন দেখতে পেলাম দুজন মহিলা কাবার চার পাশে তাওয়াফ করছে প্রত্যেক চক্করে তারা ইসাফ আর নাইলার পাথরকে স্পর্শ করছিল ইসাফ আর নাইলা নিয়ে একটা গল্প প্রচলিত আছে তারা ছিল প্রেমিক প্রেমিকা বিয়ে করেনি একদিন দুজনে গাবার পাশে দেখা করে আল্লাহ তালার ঘরের পাশে তারা পরস্পরের সাথে জিনা করার ইচ্ছা করে ওই অবস্থাতেই আল্লাহালা তাদেরকে পাথরে পরিণত করেন অথচ কালের পরিক্রমায় মক্কার মশ্রিকরা তাদের ওই মূর্তিগুলোর উপাসনা করা শুরু করে এভাবে শয়তান মানুষকে অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারের দিকে ধাপিত করে খারাপ কাজগুলোকে তাদের সামনে অতি মোহনীয় মরকে সুন্দর হিসেবে উপস্থাপন করে মূর্তি পূজার সূচনা হয় এভাবে পৃথিবীর পক্ষে সর্বপ্রথম যে মানুষগুলোর মূর্তি নির্মাণ করা হয়েছিল তারা আদতে খারাপ লোক নয় বরং সৎ কর্মশীল মানুষ ছিলেন নুহ আলাইসাল্লামের জাতি থেকে যখন নেককার লোকদের মৃত্যু হলো তখন শয়তান এসে মানুষদের বলতে থাকে তোমরা তাদের মূর্তি তৈরি করলেই পারো ওদের মূর্তি দেখে তোমাদের আল্লাহর কথা ভালো কাজের কথা মনে পড়বে ফলে লোকেরা ভালো নিয়তে তাদের মূর্তি করে শয়তানের প্রথম পদাঙ্ক অনুসরণ করে এর কয়েক প্রজন্ম পরে সবাই যখন ভুলে গেল কেন এই মূর্তি তৈরি করা হয়েছিল কি এদের উদ্দেশ্য তখন শয়তান এসে বলল এই মূর্তিগুলোর পূজা করতে এভাবে আস্তে আস্তে তারা মূর্তি পূজা আরম্ভ করে তবে আবুজর বরাবরই মূর্তি পূজার ঘোর বিরোধী তিনি কাবার পাশে এমন মূর্তি পূজা দেখে আর চুপ থাকতে পারলেন না মহিলা দুটোর দিকে মন্তব্য ছুড়ে দিলেন বললেন তোমরা পাথর দুটোর একটি আরেকটি সাথে সঙ্গম করিয়ে দিলেই তো পারো দুই মহিলা তাজ্জপ হয়ে গেল তাদের মুখ থেকে কথা যেন হারিয়ে গেল হতে পারে তার কথা তারা বোঝেই অথবা এমনও হতে পারে যে তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলরা যে তাদের দেবতাদের নামে এরকম বাজে কথা কেউ বলতে পারে তারা কোনো উত্তর না দিয়ে দাফ করতে থাকে আবুজর যখন দেখলেন তাদের কথায় মহিলাদের কোন ভাবাবেগ নেই তিনি তার চেয়েও বাজে একটি মন্তব্য করলেন এবারে মহিলাদের আর কোনো সন্দেহ রইল না তারা নিশ্চিত হয়ে গেল এই লোকটা আসলেই দেবদেবীদের সম্পর্কে আজে কথা বলছে অমনি দুজন চিৎকার করতে করতে দৌড়ে মক্কার রাস্তা চলে গেল ছুটতে ছুটতে একেবারে হাজির হল মুহাম্মদ সাল্লাস্লাম ও আবুকাল আনহুর সামনে রসুল্লাহ সাল্লাম তাদের দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের ওই যে ওখানে ওখানে একটা মুর্তাদ কি করেছে সে কথা মুখে আনার মত নয় সাথে দেখা করতে চললেন তিনি সেখানে আবুজরকে পেলেন তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আমি এসেছি গিফার গোত্র থেকে রসুল্লাহ সাল্লা মমতার সাথে তার হাত আবুজরের কপালে রাখলেন আবুজর বলেন রসুল্লাহ আমাকে দেখে বিস্ময় অভিভূত সত্যের অনুসন্ধানে কেউ একজন গিফার থেকে মক্কা চলে এসেছে কেন না। গিফারে আইন কানুন মানার কোন বালাই নেই পবিত্র মাস পর্যন্ত তো তোয়াক্কা করে না সেই গিফারের একজন মানুষ কিনা সত্য ধর্মের খোঁজে মক্কা চলে এলো বিস্ময়কর ব্যাপারই বটে অথচ যেখানে মক্কার পুরাইশরা ধর্মে কর্মে সবার চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও সত্য দিনের ব্যাপারে এগিয়ে এলো না আমার কাছে মনে হল যে আমি গিফার থেকে এসেছি এটা শুনে হয়তো ওনার পছন্দ হয়নি তাই তিনি আমার কপালে হাত দিয়েছেন আমি হাত বাড়িয়ে কপাল থেকে ওনার হাত সরাতে গেলাম সাথে সাথে আবু বকর রাজনামী ব্যক্তি যার তার যেকোনো কথা মেনে নেওয়ার লোক তিনি তার কথায় সন্তুষ্ট হতে পারেননি সত্যের ব্যাপারে আবুজরের সহজাত একটা পথ বরাবরই কাজ করত অন্যায়কে তিনি কোনোদিন সহ্য করতে পারেননি ভেটে ছেড়েছেন সত্যের সন্ধানে শুধুর মক্কে এসেছেন মার তবু সত্যের প্রতি আগ্রহ দমেনি কথোপকথন এক পর্যায়ে আবুজরের অন্তরে সকল প্রশ্নের অবসান হলো, যেই সত্যের সন্ধানে তিনি এতদূর এসেছিলেন আজ যেন সেই সত্য তার সামনে এসে দাঁড়ল সেই চিরন্তন সত্যের সামনে তিনি মাথানত করে দিলেন আবুজর ইসলাম গ্রহণ করলেন আজ থেকে তিনি মুসলিম রসুল্লাহ সাল্লা আবুজরকে উপদেশ দিলেন তোমার ইমানের কথা কারো কাছে প্রকাশ করোনা কিন্তু প্রবল উৎসাহে আবুজোর পর তিনি মক্কার কুরয়েশদের সামনে চিৎকার করে উঠলেন আন্না এই কাজের ফল কি হতে পারে সেদিকে নজর দেওয়ার সময় যেন নেই কোরআশাহ আমাকে ছেকে ধরল এমন ভাবে এলোপাতারে মারতে শুরু করল আরেকটু হলো আমি সেদিনই মারা পড়তাম ঠিক তক্ষণি আব্বাস বিন আবদুল মুতালিব এসে পড়ল এবং সে যাত্রা রক্ষা পেলাম তিনি বললেন তোমরা জানো এই লোক কথাকার এই লোক গিফার গোত্রে এই কথা শুনে সঙ্গে সঙ্গে সবাই আমাকে রেখে পালিয়ে গেল আবুজর জ্বর অপ্রতিরোধ দ্বিতীয় ও তৃতীয় দিনেও তিনি একই কাজ করলেন প্রতিদিনই মক্কার লোকেরা তাকে মারধর করত আর আব্বাস এসে বলতেন এই লোক গিফার গোত্র থেকে এসেছে আব্বাস বলতেন তোমরা কি জানো এই লোক তোমাদের হাতে মারা পড়লে কি হবে তোমাদের কোন কাফেলা নিরাপদে সিরিয়া পর্যন্ত পৌঁছাবে না রসুল্লা সাল্লাহ বললেন তুমি তোমার লোকদের কাছে ফিরে যাও তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দাও যখন শুনবে আমি বিজয় হয়েছি তখন আমার সাথে দেখা করতে এসো আবু আনহু রসুল্লাহামের সাথে খুব অল্প সময় কাটিয়েছিলেন তাই রসুল্লাহর কাছ থেকে খুব বেশি কিছু শেখার সুযোগ হয়তো হয়নি হয়তো তিনি হাতে কোন কিছু আয়াত ও হাদি শিখতে পেরেছিলেন কিন্তু সেগুলোকে সম্বল করেই গিফারে ফিরে যান তিনি সেখানকার লোকদের ইসলামের দাওয়া দিতে শুরু করেন আর দেখতে দেখতে গিফারের লোকেরা ইসলাম প্রবেশ করতে শুরু করল তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা যখন হিজরত করেন ততদিনে আমার গোত্রের প্রায় অর্ধেক লোকই মুসলিম আমরা ঠিক করলাম যে রসুলুল্লাহ সাল্লাহিস্লামের সাথে দেখা করতে যাব আর তখন গোত্রের বাকি অর্ধেকে বলে উঠল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিরায় আসলে আমরাও তার সাথে দেখা করতে যাব আমরাও তখন ইসলাম গ্রহণ করব। এইভাবে এক এক করে পুরো গিফার গোত্রই মুসলিম হয়ে যায় অতঃর একদিন নবীজি সাল্লা আলাইসাল্লাম দিগন্তে ধুলোর মেঘ দেখতে পান দেখে মনে হচ্ছিল কোনো সৈন্য দল আক্রমণ করতে আসছে কয়েকজন সাহাবি নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত হতে উত্তত হন কিন্তু রসুল্লাহ সাল্লা আলাইস্লাম বলে উঠলেন না সম্ভবত আবুজর আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ধারণা সত্য হলো। বস্তুত এই ধুলিমেঘ ছিল আবুজরের বাহিনীর তিনি তার পুরো গোত্রকে সাথে নিয়ে নবীজি সাল্লা আলাইস্লামের কাছে বায়াত দিতে মদিনা আসছিলেন সে যুগে গিফার এবং আসলাম এই দুই গোত্রের মাঝে চরম প্রতিদ্বন্দ্বিতা আসলামের লোকের আবিষ্কার করল গিফারের সব লোক মুসলিম হয়ে গেছে শুধু তাই নয় তারা আল্লাহ রসুলের কাছে গিয়ে বায়াতও দিয়ে ফেলেছে তারা অবিলম্বে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের কাছে গিয়ে বলল আমরাও মুসলিম হব রসুল্লাহ সাল্লি সাল্লাম দোয়া করলেন গিফার আল্লাহ যেন তাদের মাফ করে দেন আসলাম আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষিত করেন পুরো দু দুটো গোত্র মুসলিম হয়ে যাওয়া এই বিশাল ঘটনা পিছিয়েছিলেন একজন মাত্র লোক আবুজার বিফার ই রহু তিনি অনেক বড় আলেন ছিলেন না তার অনেক বেশি বুজুর্গীয় ছিল না পরবর্তীতে অনেক এলম অর্জন করলেও ইসলাম গ্রহণের পর খুব অল্প সংখ্যক আয়াতি কিন্তু জানতেন কিন্তু এই সীমিত জ্ঞান সম্বল করেই তিনি এগিয়ে যান এর পেছনে ছিল তার আন্তরিকতা ও নিষ্ঠা আর এভাবেই আবুজার আবুজর আনহুর মাধ্যমে গিফার ও আসলামের সমস্ত লোক মুসলিম হয়ে যায় আরবের যে লোকগুলো কখনো মুসলিম হবে বলে আশাও করা যায়নি তারাই ইসলাম গ্রহণ করে এখন আবু আনহুর কাহিনী থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি এক যে ব্যক্তি সরল পথের খোঁজ করে আল্লাহ তাকে হিদায়ত দেন আবুজর সত্য জানার প্রচেষ্টায় আন্তরিক ছিলেন তাই আল্লাহবাজ আল তাকে সত্যের সন্ধান দিয়েছেন দুই মক্কায় একজন বিদেশি হওয়া সত্ত্বেও কথা বলতে ভয় পাননি কারণ তিনি নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্বিত ছিলেন চার আবুজরের কাছ থেকে শিক্ষণীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন কথা সত্যতা চাচাই করা মক্কার লোকেরা রসুল উল্লাহালসাল্লামকে যাদুকর বা মিথ্যাবাদী বলে সবার কাছে প্রচার করছিল কিন্তু তাদের দেখা দেখাদে আবুজর সেই কথায় বিশ্বাস করে ফেলেননি বরং নিজ সত্যতা যাচাই করার জন্য মক্কা এসেছেন আল্লাহ সুহামত আলা মানুষকে বিবেক ও বুদ্ধি দান করেছেন মুসলিমদের উচিত মিডিয়ার কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সত্য বোঝার চেষ্টা করা পাঁচ রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন কোন ভালো কাজকেই ছোট মনে করো না এমন যদি তা হয় তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একচিলতে হাসি যে কোনো ভালো কাজকেই নগণ্য ভাবা যাবে না কেন না বিচারে দিনে একটি ছোট কাজও হয়তো অনেক ব্যবধান করে দেবে আবুজর রাদিয়াল আনহু ইসলাম সম্পর্কে খুব বেশি জানতেন তা কিন্তু না তিনি অল্পই জানতেন আর তিনি নিজের গোত্রে ফিরে গিয়ে যা জানতেন তা দ্বারাই ইসলামের দাওয়া দেন এর বেশি কিছু করেননি হয়তো তখন তার কল্পনাতেও আসেনি যে তার পুরো গোত্র তার আহ্বানে মুসলিম হয়ে যাবে এমন কি তাদের দেখা দেখি আসলাম গোত্র ইসলাম করবে। কিন্তু এটা তারা জন্ম দেবেন হাদিসে আছে কোনো ব্যক্তি হয়তো তেমন চিন্তাভাবনা না করেই এমন একটি ভালো কথা বলে ফেলবে যার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে পড়বেন এবং তার জন্য জান্নাত নির্ধারিত করে দেবেন আর কোন ব্যক্তি হয়তো এমন একটা কথা বলে বসবে যা আল্লাহর রাগের কারণ হবে ফলে আল্লাহ তার সেই কথার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন ছয় সত্যের জন্য কষ্ট করা চাই সত্য জানার জন্য নিজের পক্ষ থেকে ত্যাগ স্বীকার করা চাই আবু আলা আনহু তার ভাইয়ের রিপর্ষণে সন্তুষ্ট ছিলেন না তিনি নিজে এসে নবুয়তের বিষয়টা যাচাই করলেন নিজের গোত্র ছেড়ে অন্য এক জায়গায় চলে আসলেন সত্য জানার খোঁজে বর্তমান সময়ে আমরা ইসলামের অনেক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি আর সেটা নিয়ে অভিযোগ করি কিন্তু আমাদের উচিত আন্তরিকতার সাথে সময় ব্যয় করে জানা এবং বোঝার চেষ্টা করা সাবধানতা অবলম্বন করা যেমন জরুরি তেমনি কখনো কখনো সাহসিকতা দেখানোও জরুরি একটি বর্ণনা অনুসারে আবজর রদ আনহু এসেই নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি আলী বিন আপি তালিবের বাসায় অতিথি হিসেবে তিন রাত কাটিয়েছিলেন যখন তার কাছে মনে হল আলীকে বিশ্বাস করা যায় তখন তিনি আলী রাদুর কাছে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন এটা হচ্ছে সাবধানতা অন্য থেকে তিনি ঠিকই কোরআসদের সামনে গিয়ে প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেছেন এটা ছিল ক্রাইশদের মান সম্মানের বড় একটা আঘাত এটা ছিল তাদের আভিযুক্তের প্রতি একটা ধাক্কা মক্কার বাইরে থেকে কেউ এসে এভাবে মুখের উপর ইসলাম গ্রহণের ঘোষণা দেবে এটা তারা দুঃস্বপ্নেও হয়তো ভাবেনি গায়ে জোরে কোরআসরা আবুজরকে পিটিয়েছে সত্যি কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে ঠিকই আবুজ রদিয়া আনহু জিতেছেন আর রসুল তার এই কাজের সমালোচনা করেননি এর থেকে বোঝা যায় এই কাজে রসুল সাল্লাহামের অনুমোদন ছিল রসুল্লাহ যখন তাকে বলেছেন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করোনা এটা তার পক্ষে কোনো অবশ্যকরণীয় আদেশ ছিল না বলা যেতে পারে এটা ছিল এক ধরনের রেকমেন্ডেশন আবুজর রদিয়াল আনহু অবশ্যই রসুল্লাহ সাল্লাহামের আদেশের অবাধ্যতা করেননি যেমন রসুল তাকে বলেছিলেন তার গোত্রে ফিরে যেতে তিনি তাই করেছেন আট আবুজর রাজি আল্লাহ আনহু নিঃসন্দেহে একজন অসাধারণ সাহসী দায়ী ছিলেন তার দাওয়ার মাধ্যমে একটা ডাকাত গোত্রের অর্ধেকে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের সময়ই মুসলিম হয়ে যায় কিন্তু তিনি দায়ী হলেও অন্য একটি দিকে লিমিটেশন ছিল সেটা হচ্ছে নেতৃত্ব রসুল্লা সাল্লা আল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আবুজর নেতৃত্বের জন্য যোগ্য নন কাজেই একজন মানুষের সব রকম কাজের যোগ্যতা নাও থাকতে পারে প্রত্যেকের উচিত নিজস্ব এক্সপার্টিসের ক্ষেত্র খুঁজে বের করা এবং তার সেই অনুযায়ী দিন ইসলামের খেদমত করা এর পরের ঘটনাটা বেশ মজার দামাদ আল আজদি অথবা দিমাদ আল আজদি দামাদ আল আজদি ছিল দক্ষিণ আরবের বাসিন্দা সে মক্কায় এসে একটা গুঞ্জন শুনতে পেল এক লোককে নাকি চিনে ধরেছে লোকেরা আসলে রসুল্লাহ সাল্লু আল্লাহামের কথাই বলছিল দামাদালাস্তি ছিল ওঝা বা ডাক্তারও বলতে পারেন সে জিন তাড়াতে পারত খুব আন্তরিকভাবে সাহায্য নিয়তে সে নবীজি সাল্লা কাছে গিয়ে বলল শুনেছি আপনাকে নাকি জিনে ধরেছে আমি আপনাকে সাহায্য করতে চাই আপনি যদি চান তো আমি জিন তাড়ানোর ব্যবস্থা করতে পারি রসুল্লাহ সাল্লাম তার এই কথা শুনে রেগে যাননি বরং খুদ্বার দুয়াপড়ে তিনি তার বক্তব্য শুরু করলেন সকল প্রশংসা আমরা তার প্রশংসা করি এবং তারই সাহায্য কামনা করি আল্লাহ যাকে পদ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে না আল্লাহ যাকে পথপ্রষ্ট করেন তাকে কেউ পদ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইবাদতের যোগ্য ইলাহ নেই আল্লাহ এক তার কোন শরিক নেই দোয়াটি সাহি মুসলিমের আটশো আটষট্টি নাম্বার হাদিসে পাওয়া যাবে এটি শুনতে যেমন প্রাঞ্জল তেমনই শ্রুতিমধুর দামাদালাসি এই দো আসনে মুগ্ধ হয়ে গেল শেষ হওয়ামাত্র বলে উঠল মুহাম্মদ আপনি কি এই কথাগুলো আরেকবার বলবেন রসুল্লাহ সাল্লাস্লাম পুনরায় দোয়াটি পড়ে শোনালেন দামাদ বলল এমন কথা এর আগে আমি কোনোদিন শুনিনি কি চমৎকার কথা যেন সাগরের গভীরে যে আঘাত আনবে অর্থাৎ এই কথাগুলো এমন যা নিশ্চিত মানুষকে প্রভাবিত করবে তবে এসো আমার কাছে বায়াত কর রসুল্লা সাল্লা তাকে ইসলামের আমন্ত্রণ জানালেন এক মুহূর্ত দেরি না করে দামার বলল আশাদু ইহা ইহাম্মদ রসুল্লাহ তুমি কি তোমার গ্রামের লোকদের জন্য বায়া দেবে আমি আমার লোকেদের জন্য বায়া দেব এর খানিক্ষণ আগেই লোকটি রসুল্লা সাল্লাতে এসেছিল অথচের অনেক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তাদের নেতা তাদের জিজ্ঞেস করল তোমরা কি এই গ্রামবাসীর থেকে কিছু নিয়েছো একজন বলে উঠল হ্যাঁ আমি তাদের থেকে একটা শক্ত সমর্থ ছিনিয়ে নিয়েছি সেনাবাহিনীর নেতা এই কথা শুনে বললেন ওদেরকে উটা ফেরত দিয়ে দাও কেননা এটা হচ্ছে দামাদ গ্রাম ওরা রাসুল্লাহ সাল্লাই এর কাছ থেকে নিরাপত্তা প্রাপ্ত হয়েছে দামাদ ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই এক মিডিয়া এবং ইন্টারনেটে ইসলাম বিদ্বেষী কুফার এবং সেকুলারদের প্রোপাগান্ডা দেখে আমরা অনেকেই ভড়কে যাই এই ভেবে যে ওদের এত শত প্রশ্ন আর মিথ্যাচারের জবাব আমরা কিভাবে দেব আসলে আল্লাহ চাইলে ওদের প্রপাগান্ডা এবং ইসলামের বিরুদ্ধে তাদের চেষ্টা তাদের বিরুদ্ধেই কাজ করে যেমনটা কাজ করেছে দামাদের ক্ষেত্রে দামাত তেমন কিছু জানতেন না ইসলাম সম্পর্কে যা জেনেছেন নেগেটিভটাই জেনেছেন এতে ইসলামের প্রতি উল্টো তার বলাচলে আগ্রহ সৃষ্টি হলো। যেহেতু তিনি ছিলেন সেই সময়কার একজন ডাক্তার তার ইচ্ছা ছিল চিকিৎসা করে রসুল্লাহ সাল্লা সাল্লামের সেবা করবেন তিনি এসেছেন এক উদ্দেশ্যে ফিরে গেলেন ভিন্ন এক মানুষ হয়ে এই ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ সাম্প্রতিক একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে नेदारलैंड डाच फ्रीडम पार्टी नेता हरट उ आठ साल इसलमिर एक स्वल्पदर्घ्य चलचित्र निर्माण कर नामना सारा विश्व एन मुस्लिम प्रचंड प्रतिक्रिया देखा है जन छविटी डिस्ट्रीब्यूटर छ इसलम सम्पर्क भलोम इसलम ग्रहण कर चौदह साल बड़ ईसकानदार एक कन्भेन्शने इसलमाम ग्रहण करें ইস্কান্দার তার ইসলাম গ্রহণের কথা বর্ণনা করতে গিয়ে বলেন আমি আমার বাবাকে ইসলাম গ্রহণের পর অনেক শান্তপ্রিয় একজন মানুষে পরিবর্তিত হতে দেখেছি এবং আমি উপলব্ধি করলাম নিশ্চয়ই এই ধর্মে ভালো কিছু আছে এবং এরপর মুসলিমদের প্রতি আমার ধারণা পাল্টে গেল আমি কোরআন পড়তে শুরু করলাম ইস্কান্দারের বাবা আর্নার্ড ভ্যান ডন যিনি কিনা ফিল্ম ডিস্ট্রিবিউটর ছিলেন তিনি এখন ইউরোপিয়ান দাওয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট দুই সালে তিনি হজ করেন এবং মদিনায় গিয়ে তার পুরনো কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এসব ঘটনা থেকে প্রথম শিক্ষাটি আমরা সবাই জানি তবু ও রিমাইন্ডার হিসেবে মনে রাখার প্রয়োজন তা হল এই বিশ্বের সবকিছুই আল্লাহর পরিকল্পনাধীন তিনি চাইলে খারাপের মধ্যেও ভালো বের করে আনতে পারেন কাজে আমাদের কর্তব্য আল্লাহর উপর তাওয়াকুল করা এবং ইসলামের শত্রুদের ভয় না করা দুই নম্বর শিক্ষা দামাত হলেছিল সে আল্লাহ রসুল সাল্লা চিকিৎসা করতে চায় কেননা সে ভেবেছে তিনি একজন মানসিক রোগী সুস্থ সব মানুষের জন্য কথা বেশ রাগ কোনটাই হলেন না প্রচন্ড বিচক্ষণ এই মানুষটি বুঝতে পারলেন যে লোকটি নিশ্চয়ই তার সম্পর্কে উল্টোপাল্টা কিছু শুনেছে কাজেই এই ঘটনা থেকে দায়ীদের শিক্ষা হল সবর মানুষ ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা ভাবলে তাতে অধৈর্য না হয়ে তাদের মানসিকতা এবং ব্যাকগ্রাউন্ড বুঝে তাদের সেভাবে ইসলামের দিকে আহ্বান করতে হবে তিন নম্বর শিক্ষা রসুল্লাহাম যে দুআটি পড়েছিলেন সেটা খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এবং গভীর এই দু বলা হয় খুদ্বাতুল হাজা এই দু ছিল একটা দাওয়া কাজেই খুব সংক্ষিপ্ত কথাও হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে যদি আমরা সুনার অনুসরণ করি পরের সাহাবি আমার বিন আবাসা সাহি মুসলেমে আমর বিন আবাসা এক সাহাবির ঘটনা বর্ণিত আছে তিনি ছিলেন আরবের অধিবাসী মুখেই তার ইসলাম গ্রহণের কাহিনী বর্ণনা করেছেন জাহিনিয়াতের সময় থেকে আমার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে আমার সমাজের লোকেরা যে ধর্মের অনুসরণ করছে তা মিথ্যা ভ্রান্ত তাদের মূর্তি পূজায় আমি কোনোদিন বিশ্বাস করিনি আমার মন থেকে জানতাম এই ধর্ম সঠিক নয় হঠাৎ একদিন শুনলাম মক্কার এক ব্যক্তি নতুন ধর্ম প্রচার করছে এই খবর শোনা মাত্র আমি আমার উঠে পিঠে চড়ে গোপনে তার সাথে দেখা করতে এলাম তখন মক্কার পরিস্থিতি এমন কঠোর ছিল যে মক্কার বাইরে কেউ মোহাম্মদ সাল্লু আলাইস্লামের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করতে পারত না আমি রসুল্লা সাল্লা আলাইস্লামের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করলাম কে আপনি তিনি বললেন আমি একজন নবী এর অর্থ কি এর অর্থ আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি তিনি আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন তিনি আমাকে এই বার্তা সহকারে পাঠিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে তার সাথে আর কাউকে শরিক করা যাবে না সমস্ত মূর্তি ধ্বংস করে দিতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আমি কি আপনাকে অনুসরণ করতে পারি রসুল সাল্লাই ছিলেন দূরদর্শী তিনি মক্কার এই বিপন্ন পরিস্থিতিতে আমারকে টেনে আনতে চাইলেন না বললেন তুমি এখন আমার অনুসরণ করতে পারবে না তুমি কি দেখছ আমার কি অবস্থা তোমার লোকেদের কাছে ফিরে যাও যখন শুনবে আমি বিজয় হয়েছি তখন আমার সাথে এসে দেখা করো রসুল্লাহ সাল্লা আলাইস্লাম জানতেন তিনি জয়ী হবেন এখানে তিনি আমরকে ইসলাম গ্রহণে নিষেধ করেননি বরং গোপনে ইসলাম পালন করতে বলেছেন আমি চলে এলাম এরপর থেকে আমি মুহাম্মদ সাল্লু আলাইস্লামের ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতাম মুসাফিরদের কাছে জিজ্ঞেস করতাম মুহাম্মদের কি খবর এরপর একদিন শুনলাম মুহাম্মদ সাল্লা আলাইস্লাম মদিনা হিজরত করেছেন এবং তিনি বিজয় হয়েছেন এই কথা শুনেই আমি মদিনা রওনা দিলাম নবীজির কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন নবীজির সাথে আমারের প্রথমবার প্রথমবার পর বহু বছর কেটে যায় খুব অল্প সময়ের জন্যই দেখা হয়েছিল কিন্তু জন্য কাউকে ভুলে যান না রসুল্লাহ বললেন হ্যাঁ চিনেছি তুমি হলে সেই ব্যক্তি যে মক্কায় আমার সাথে দেখা করতে এসেছিলে নেতৃত্বের জন্য এই গুণটি বিশেষভাবে উল্লেখযোগ্য একজন নেতাকে অবশ্যই তার অনুসারীদের খুব ভালোভাবে চিনতে হবে নবী সুলাইমেন সালামের মাঝেও এই গুণের প্রকাশ লক্ষ্য করা যায় যখন তার পক্ষী বাহিনী থেকে মাত্র একটি পাখি অনবস্থিত ছিল তিনি বুঝে গিয়েছিলেন যে হুৎ হুৎ পাখি সেখানে নেই এরপর আমর বিন আবাসা বলেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে শিক্ষা দিন আমাকে সালাদ নিয়ে কিছু বলুন রসুল উল্লা সাল্লা তার কাছে সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করলেন এরপর আমর বললেন আমাকে অচু করা শেখান এরপর রসুল তাকে ওযু করা শিখিয়ে দিলেন এভাবেই একটা সাধারণ মানুষের মনেও রসুল্লা সাল্লা অসাধারণ স্থান করে নিয়েছিলেন আমর আবাসী থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই এক নাম্বার আমরা আগের একটি পর্বে হুনাফা অর্থাৎ হানিফ নিয়ে আলোচনা করেছিলাম যারা মক্কার জাহিলিয়াতে সেই যুগে শির্ককে অপছন্দ করত এবং তাহিদের অনুসারী ছিলেন আমর বিন আবাসা বলছেন তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন অর্থাৎ তিনিও ছিলেন হানিফদের একজন তার দাওয়াতে দুটো বিষয়ের কথা উল্লেখ করেছেন আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর হক হলো তার সাথে কাউকে শরিক না করা এবং বান্দার একটি হক হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা তিন এখানে একটা ব্যাপার লক্ষণীয় রসুল্লাহাম এখানে বলছেন মূর্তি ধ্বংস করার কথা অথচ আমরা জানি মাক্যী জীবনে রসুল্লা আলহ্লাম কোন যুদ্ধ ছিল বাগ যুদ্ধ কিন্তু তবু কেন তিনি মূর্তি ধ্বংস করার কথা বলছেন এর উত্তর হল কোনো একটি হুকুম পালনে মুসলিমরা অসমর্থ হলে সেই হুকুমকে পরিবর্তন করা যাবে না বা অস্বীকার করা যাবে না অথবা গোপন করা যাবে না রসুল্লা সাল্লাম মূর্তি ধ্বংস করতে এসেছেন কিন্তু মাকি জীবনে তার সেই সামর্থ্য ছিল না সেজন্য তিনি মূর্তি ধ্বংসের মিশন গোপন করেননি কুরাই ঠিকই জানত আল্লাহ রসুল সাল্লাহামের যদি সামর্থ্য থাকে তবে আজ হোক না হোক কাল ঠিকই তিনি সব মূর্তিকে ধ্বংস করবেন আর এই কারণেই তারা প্রথম দিনে রসুল্লাহ সাল্লাহামের বিরোধিতা করেছে কাজেই মুসলিমদের উচিত নিজের দিনের ব্যাপারে সৎ হওয়া নিজেদের ইমানি দুর্বলতা বা পালনের সক্ষমতা না থাকলে কোনো একটি হুকুমকে গোপন করা যাবে না চার রসুল্লাম তার অনুসারীদের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত ছিলেন তিনি চাইতেন না কেউ অযথা বিপদে পড়ুক তাই আমরকে বলেছেন তিনি যেন ইসলাম গ্রহণের খবর গোপন রাখেন এবং নিজের পরিবারের কাছে ফিরে যান পাঁচ আমর জিজ্ঞেস করেছিল কারা আপনার অনুসারী রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন হৌর এবং আবধ এই কথার অর্থ হচ্ছে যারা স্বাধীন এবং দাস অর্থাৎ রসুল্লাহ সাল্লা অনুসারীদের মধ্যে স্বাধীন এবং দাস উভয় রকম ব্যক্তি ছিল রসুল এখানে নিরাপত্তার খাতিরে শুধু বলেছেন হুর এবং আবধ তিনি সাহাবিদের পরিচয় আমরকে দেননি ইবেন কাসির রাহিমাহ উল্লাহ বলেন হুর এবং আবধ নামে সত্যি সত্যি দুজন মানুষ ছিল তার মতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম ইচ্ছে করেই ঘুরিয়ে উত্তর দিয়েছিলেন এটা করেছেন তিনি নিরাপত্তার স্বার্থে কাজেই যেখানে মুসলিমরা নিরাপদ নয় সেখানে এই ধরনের কিছু কৌশল অবলম্বন করা উচিত এরপরে যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে আত্মুফাইল ইবেন আমার দাউসি হেসাম বলেন আত্তুফাইল এমন এক সময় ইসলাম গ্রহণ করেন যখন মক্কার কোরাইশরা রসুলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে মক্কাবাসী এবং মক্কায় আগত লোকদের এই বলে সাবধান করছিল যে কেউ যেন তার কথায় কান না দেয় তুফাইল ছিলেন মক্কার বাইরে দাউস করত্র একজন কবি তার ইসলাম গ্রহণের কাহিনী তিনি নিজেই উল্লেখ করেছেন যা সিরাদালে তিনি বলেন তিনি একবার কোন কাজে সেখানে আসেন তিনি ছিলেন একজন কবি বিচক্ষণ ও ভদ্রলোক তিনি মক্কায় পৌঁছানোর সাথে সাথেই একদল কুরায়স তার সাথে সাক্ষাৎ করল এবং বলল হে তু ফাইল আপনি আমাদের দেশে এসেছেন খুবই খুশির কথা তবে সাবধান থাকবেন কেননা আমাদের মাঝে এই যে লোকটির আবির্ভাব হয়েছে সে আমাদের অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে সে আমাদের ঐক্য নষ্ট করেছে এবং আমাদের দিনের ব্যাপারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার কথা জাদুর মতো যা পিতা পুত্র ভাই ভাই ও স্বামী মাঝে ফাটল ধরায় আমাদের আশঙ্কা আছে যে সে আমাদের যে বিপদে ফেলেছে সে বিপদে আপনাকেও আর আপনার কমকেও ফেলতে পারে কাজেই আপনি তার কখনো কোনো কথা শুনবেন না তুফাল রা দে আনহ বলেন আল্লাহর কসম তারা এভাবে আমার পেছনে লেগে থাকল ফলে আমিও সংকল্প করলাম আমি তার কোনো কথা শুনব না এবং নিজেও তার কাছে কোনো কথা বলব না এমন কি অনিচ্ছা সত্ত্বেও তার কোনো কথা যদি কানে ঢুকে পড়তেও পারে এই আশঙ্কায় আমি যখন কাবা শরীফে যেতাম তখন কানে কাপড় এঁটে নিতাম এমনিভাবে আমি একদিন যখন কাবা শরীফে যাই তখন দেখি রসুল্লাহ সাল্লু আলাইস্লাম সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছেন আমি তার কাছে এক জায়গা দাঁড়ালাম কিন্তু আল্লাহ তালের ইচ্ছা ছিল আমাকে তার কিছু কথা শোনানোর তিনি বলেন তখন আমি সুন্দর কথা শুনলাম মনে মনে বললাম আমার মা সন্তান হারা হোক আল্লা কসম আমি তো একজন কবি ও বুদ্ধিমান লোক ভালো আমার কাছে অস্পষ্ট থাকে না কাজেই আমি তার বক্তব্য কেন শুনছি না যদি ভালো হয় তা গ্রহণ করব আর যদি তা মন্দ হয় তা বর্জন করব তুফা দানহ বলেন আমি অপেক্ষা করতে থাকলাম এরপর রসুল সাল্লু আলিয়া তার বাড়ির দিকে রওনা হলেন আমি তার অনুসরণ করলাম তিনি তার বাড়িতে প্রবেশ করলে আমিও তার সঙ্গে প্রবেশ করলাম বললাম হে মোহাম্মদ আপনার সম্প্রদায় আপনার সম্পর্কে এই এই কথা বলে আল্লাহর কসম তারা আমাকে আপনার ব্যাপারে এত বেশি ভয় দেখিয়েছে যে আমি আমার কানে তুলা পর্যন্ত বুঝে নেই যাতে আমি আপনার কথা শুনতে না পাই কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন তিনি আমাকে আপনার কথা শোনালেন আমি এক সুমধুর বাণী শুনেছি কাজেই আপনি আপনার দিনের বিষয়টি আমার সামনে তুলে ধরুন তিনি আমার সামনে ইসলাম পেশ করলেন এবং আমাকে কোরআন পাঠ করে শোনালেন আল্লাহর কসম এমন মধুর বাণী আমি আর কখনও শুনিনি এবং এমন ভারসাম্যপূর্ণ ধর্মীয় বিধানের কথা জানতে পারিনি আমি তখনই ইসলাম কবুল করলাম এবং সত্যের সাক্ষ্য দিলাম এরপর আমি বললাম হে আল্লা নবী আমি আমার সম্প্রদায়ের একজন মান্যগণ্য ব্যক্তি আমি তাদের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত জানাব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে এমন কোন নিদর্শন দান করেন যা আমার দাওয়াতের পক্ষে সহায়ক হবে তিনি বললেন আল্লাহমা আল্লাহ আয়া হে আল্লাহ তাকে একটি আলো জ্বলে উঠল সেখানে একটি কাফেলা পানি গ্রহণের জন্য অবস্থান করছিল আমি আল্লাহর কাছে দোয়া করলাম এটা আমার চেহারা ভিন্ন অন্য কোথাও স্থানান্তর করে দিন আমি আশঙ্কা করছিলাম যে লোকেরা ভাবতে শুরু করবে তাদের ধর্ম ত্যাগের জন্য আমার চেহারা বিকৃতি ঘটেছে তখন সেই আলো সরে গিয়ে আমার চাবকের মাথায় পড়ল সেই কাফেলা লোকেরা একটি ঝুলন্ত ফানুষের মতো সেই আলো আমার চাবকের মাথায় প্রত্যক্ষ করছিল আমি গিরিপথ থেকে তাদের দিকে নেমে আসলাম এবং তাদের সাথে মিলে গেলাম তুফাল আলাদি আল আনহ বলেন বাড়ি আসার পর আমার বৃদ্ধ পিতা আমার সাথে সাক্ষাৎ করতে আসলেন আমি বললাম হে পিতা আপনি আমার কাছে আসবেন না আমি আপনার নই আপনিও আমার নন তিনি বললেন কেন বাবা বললাম আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ সাল্লাই এর দিন অবলম্বন করছি তিনি বললেন বাবা তোমার দিনই আমার দিন আমি বললাম তাহলে যান গোসল করে আসুন এবং কাপড় চোপড় পবিত্র করুন তারপর আসুন আমি যা শিখেছি তা আপনাকেও শিখিয়ে দেব কাজেই তিনি গোসল করে আসলেন এবং কাপড় চোপড় পাক পবিত্র করে আবার ফিরে আসলেন আমি তার সামনে ইসলামের বাণী পেশ করলাম ফলে তিনি ইসলাম কবুল করলেন তিনি বলেন এরপর আমার স্ত্রী আমার সাথে দেখা করতে আসলো। আমি বললাম তুমি আমার থেকে দূরে সরে যাও তুমি আমার কেউ নও আমি তোমার কেউ নই সে বলল এর কারণ কি আমি বললাম ইসলাম তোমার ও আমার মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে আমি দিনে ইসলামের দীক্ষা নিয়ে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের অনুসারী হয়েছি সে বলল তাহলে আমার দিনও তাই যা আপনার দিন আমি বললাম তাহলে যাও জুস পানি হতে পবিত্র হয়ে আস ইবন হিসাম বলেন জুসাহারা ছিল দাওস গোত্রের একটি প্রতিমা তারা তার জন্য একটি পশু ক্ষেত্র বরাদ্দ করে রেখেছিল এই চারণক্ষেত্রে পাহাড় থেকে নেমে আসা পানি জমে একটি ক্ষুদ্র জলাশয়ের সৃষ্টি হয়েছিল জুস পানি বলতে সেই জলাশয়ের পানি বোঝানো হয়েছে তুফাল জাদে আলো আনহ বলেন আমার স্ত্রী বলল আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক জুস সারার পক্ষ হতে আমাদের শিশুর কোন ক্ষতির আশঙ্কা নেই তো আমি বললাম না সে দায়িত্ব আমার কাজেই সে গিয়ে কৌসল করে আসলো। আমি তার কাছে ইসলামের বাণী পেশ করলাম এবং সে তা কবুল করে নিল তুফা দে ওয়ানহ বলেন এরপর আমি দাওস গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানালাম কিন্তু তারা সারা দিতে দেরি করল পরে আমি মক্কায় এসে রসুল্লা সাল্লা সালামের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম হে আল্লাহ নবী দাওস গোত্র অশ্লীয়তার মাঝে ডুবে আছে আপনি তাদের জন্য বদয়া করুন তিনি বললেন ইয়া আল্লাহ দাওস্কোত্রকে হৃদায়ত দান করুন তারপর তিনি আমাকে বললেন তুফাইল তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও তাদের আবার দাওয়াত দাও আর দাওয়াতের কাজে নম্রতা বজায় রাখবে তুফাল রাদ আহ বলেন আমি দাওস্কোত্রের এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলাম রসুল্লাহ সাল্লাস্লামের মদিনা হিজরতের পরও তা চালু থাকল এর মধ্যে বদর ওষুধ ও খন্দকার যুদ্ধও সংঘটিত হয়ে গেল এরপর আমি রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের উদ্দেশ্যে রওনা হলাম এ সময় আমার সাথে ছিল দাওস কোত্রের সেই সব লোক যারা আমার ডাকে সারা দিয়ে ইসলাম কবুল করেছিল রসুল্লাহ সাল্লাম তখন খাইবারে অবস্থান করছিলেন পরিশেষে আমি দাওয়ের সত্তর বা আশিটি পরিবার নিয়ে মদিনায় পৌঁছলাম পরে আমরা সেখান থেকে খায়বারে গিয়ে রসুল্লাহ সাল্লু আলাই মিলিত হলাম তিনি গনিমতের মাল থেকে অন্যান্য মুসলমানের সাথে আমাদের অংশ দিয়েছিলেন এর পরে সাহাবের গল্প আল হুসাইন রানহু কোরাইশা আল হুসাইন নামের এক লোককে খুব সম্মান করত কারণ তিনি ছিলেন বেশ বুদ্ধিমান আর বিচক্ষণ একজন ব্যক্তি তিনি মক্কার কেউ ছিলেন না কোরাইশরা ভাবল মক্কার বড় বড় নেতারা রসুল উহ সাল্লাইকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে কাজেই মক্কার বাইরের কাউকে দিয়ে চেষ্টা করা দেখা যাক তারা বেছে নিল আল হুসাইনকে তারা বলল হুসাইন তুমি আমাদের হয়ে মুহদকে গিয়ে বোঝাও সে আমাদের দেবতাদের নিয়ে অসম্মানজনক কথা বলে তারা হুসাইনের সাথে রওনা দিল তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাসা পর্যন্ত পৌঁছে দিল এবং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল হুসাইন রসুল্লাহ সাল্লাহামের বাসায় গেলেন এবং তাকে বললেন আচ্ছা তোমার নামে এসব কি শুনছি বলতো তুমি নাকি আমাদের দেবতাদের ব্যাপারে আজে কথা বলো তোমার বাবা তো এমন ছিলেন না তিনি তো বুদ্ধিমান এবং ভালো মানুষ ছিলেন বলেই জানি উত্তরে রসুল্লাহ সাল্লাহাম বললেন শোন আমার আর তোমার বাবা তারা দুজনই জাহান নামী আমাকে তুমি বলো তুমি কয় জনের উপাসনা একজন আর জমিনের উপরে সাতজন যখন তুমি বিপদে পড়ো কাকে তুমি ডাকো যিনি আকাশে আছেন তাকে যখন তোমার ধন সম্পদে টান পড়ে তখন তুমি কাকে ডাকো যিনি আকাশে আছেন তাকে কেবল তিনি তোমার ডাকে সারা দেন আর তুমি তার সাথে অন্যদের শরীর করো কি করে কথাবার্তার এক পর্যায়ে রসুলুল্লাহ আলাইসাল্লাম হুসাইনকে বললেন হুসাইন তুমি ইসলাম গ্রহণ করো তুমি নিরাপদ হয়ে যাবে হুসাইন তখন বললেন কিন্তু আমার সাথে তো আমার লোকেরা আছে আমার গোত্র আছে কি বলবো আমি রসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন তাকে একটি তোয়ার শিখিয়ে দিলেন বললেন বলো হে আল্লাহ আমাকে হেদায়ত দাও যেন আমার কাজকর্ম সহজ হয়ে যায় এবং আমার মধ্যে এমন গান বাড়িয়ে দাও যা আমার উপকারে আসবে হুসাইন তখন এই দু করলেন আল্লাহ তার দু আটি সেই মিটিংয়েই কবুল করলেন মিটিং শেষ হবার আগেই হুসাইন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করেই তবেই তিনি উঠে দাঁড়ালেন এই দৃশ্য দেখে হুসাইনের ছেলে ইমরান তার বাবাকে জড়িয়ে ধরে কপালে হাতে আর পায়ে চমুক এলেন এই দৃশ্য দেখে রসুল্লা সাল্লাইসালাম কেঁদে উঠলেন কেন কেঁদেছিলেন তিনি রসুল্লা সাল্লু আলাহিসাম নিজেই তা আমাদের জানিয়েছেন তিনি বলেন আমি কেঁদেছিলাম ইমরানকে দেখে তার বাবা হুসাইন এসেছিল কাফির হয়ে আর ফিরে গেল মুসলিম হয়ে আর তার ছেলে ইমরান তার উপর তার বাবার যে হক আছে সে তা পূর্ণ করেছে এই দৃশ্য দেখে আনন্দ আর রহমায় আমার হৃদয় ভিজে উঠল বোঝাই যাচ্ছে দৃশ্যটা ছিল খুবই আবেগপ্রবণ একটা দৃশ্য এতটাই যে আল্লাহ রসুলো কেঁদে উঠেছিলেন ছেলের সামনে বাবা ইসলাম কবুল করেছে এবং ছেলে বাবাকে জড়িয়ে ধরেছে যাই হোক ইসলাম গ্রহণ করার পর রসুল বললেন তোমরা উঠ এবং হুসাইনকে পথ দেখিয়ে বাসা পর্যন্ত এগিয়ে দাও এই দৃশ্য দেখে কুরাই রাগে ফেটে পড়ল যে হুসাইনকে তারা শিখিয়ে পড়িয়ে পাঠাল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কনভিন্স করার জন্য সে নিজেই কনভিনসড হয়ে ফিরে এলো মুসলিম হয়ে ব্যাপারটা তাদের জন্য প্রচণ্ড হতাশাজনক ছিল কিন্তু তাদের কিছুই করা ছিল না আজকের পর্ব এখানে শেষ যে পাঁচজন সাহাবির কথা আমরা আলোচনা করলাম তারা প্রত্যেকেই ছিলেন মক্কার বাহিরে থেকে আগত ক্রাইশদের ইসলাম বিরোধী প্রচারণা তাদেরকে ইসলাম গ্রহণ থেকে দমন করে রাখতে পারেনি কাজেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা এবং করণীয় এটাই একটি সৎ ও আন্তরিক অন্তর দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করা প্রচলিত সমাজ ব্যবস্থাকে স্ট্যান্ডার্ড ধরে বা পশ্চিমা চোখ দিয়ে নয় ইসলামকে সেভাবে বোঝা জরুরি যেভাবে আল্লাহ তালা নাজিল করেছেন সব ধরনের প্রভাবমুক্ত হয়ে ইসলামকে বোঝা জরুরি যদি ইসলামের ব্যাপারে আমরা সৎ হই তবে অবশ্যই আল্লাহ আমাদেরকে মিডিয়ার রবীলআন আসসালাম সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops media also the youtube channel www.youtube.com slash